আলহামদুলিল্লাহ আলফিলাম المرسلين আমরা সিরতে পাকের আলোচনায় যেখানে থেমেছিলাম গত সেশনে সেটা ছিল বড় দুটি দুর্ঘটনা নবী করিম সাল জীবনে সংঘটিত হয় আবু তালবের মৃত্যু খাদিজারাদি আল্লাহ আহার মৃত্যু পরবর্তী পর্যায়ে ওনার আয়েসার সঙ্গে নেই হয় এবং হয় এই পর্যায়ে আমরা থেমেছি এখন আসল ওনার জীবনেরটা চরম পরীক্ষার সময় এখন আবু তালেব নেই বাইরে ঘরে খাদি জারাদিয়াল আনহা নেই উভয় দিক থেকেই তিনি অত্যন্ত একা হয়ে পড়েছেন আর আবু তালেবের মতো লোকের সাহায্য সহযোগিতা ওনার জন্য বিরাট একটা সাহায্য ছিল সেটা থেকে তিনি বঞ্চিত হয়ে যাওয়ার কারণে নিচ্ছে এখন তারা উপহাস চেষ্টা করেছে কিন্তু বড় ধরনের কোন তারা করেনি এখন তারা কয়েকবার ওনাকে অ্যাটাক করেছে ফিজিক্যালি শারীরিকভাবে ওনাকে নির্যাতন করার জন্য বেশ কয়েকবার তারা উদ্যোগ নিয়েছে এবং অনেকটা অনেক কষ্ট ওনাকে দিয়েছে এ বিষয়ে নবিকারি ইমসাল্লা আলসালাম নিজে বলেন অনেকটা বলা যায় কাপুরুষের মতো ছিল ওনার মৃত্যু হওয়ার পরে তাদের মনে হয় তারা পুরুষত্ব ফেরত পেল তাদের ভিতরে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করার মানসিকতা আসলো আগে যেভাবে একটু ভয় ডর করত আবু তালেবকে মানত এখন তারা মনে হয় যেন একদম সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে গেছে এই সমস্ত কোন বাধা বিপত্তির চ্যালেঞ্জ থেকে তিনি আর বলেছেন আরেক করাইস উন আকরাহ মেহ আবু তালেব আবু তালেবের মৃত্যুর আগ পর্যন্ত করাইশ আমার উপরে এত প্রচন্ডভাবে চড়াও হওয়ার কখনো চিন্তা করেনি ওনার মৃত্যু পরেই তারা দিকে চলে আসল অনেকগুলো ঘটনা ঘটেছে কোন কোন সময় মক্কার কড়াইশের কিছু যারা দুষ্ট প্রকৃতির লোকজন ওনাকে দেখলে রাস্তার মধ্যে কতগুলো ধুলো বালি হাতে নিয়ে ওনাদেরকে নিক্ষেপ করত ওনা চেহারা দিকে মাথার উপরে নিক্ষেপ করত তিনি অনেক সময় ঘরে আসতেন এসে দেখতেন এবং তিনি চেষ্টা করতেন ওনার মাথা থেকে এগুলো ধুলো বালি দাড়িতে মুখে চেহারায় ক্লিন করতেন কোনো কোনো সময় ওনার ওনার ঘরে যে কন্যাগুলো আছেন তারা ওনার মেয়েরা অনেক সময় দাড়ি থেকে এবার মাথা চুল থেকে এগুলা মুছে দিতেন পানি ধুয়ে দিতেন অথবা কোন কাপড় দিয়ে এগুলাকে ঝেঁড়ে ফেলে দিতেন এবং কোন কোন সময় তারা কানতেন বাবার এই দুরাবস্থা দেখে বাবার কষ্ট দেখে মোহাম্মদ সালামের মেয়ে গুলো খুব কানতেন তিনি তাদেরকে সান্ত্বনা দিতেন ল ইয়া বুনাইয়া যে আল্লাহ ওনাকে রক্ষা করবেন ওনাকে যে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন দায়িত্ব দিয়ে সেই দায়িত্ব পূরণ করা পর্যন্ত আল্লাহ তালা ওনাকে প্রটেকশন করবেন কিছু চ্যালেঞ্জ কষ্ট ওনাকে মোকাবিলা করতে হচ্ছে এটা দীর্ঘস্থায়ী হবে না এবং অনুশাল আল্লাহ ওনার জীবন বিপন্ন হবে না আল্লাহ তালা ওনাকে সেভ করবেন এত রকম গ্যারান্টি তিনি জানেন ওনার কাছে আছে তিনি মেয়ে মেয়েদেরকে শুনাতেন কোন কোন রেওয়ায়ত এসছে কিছু দুর্বল আহ কারণে সিরাতের কিছু কিছু রেওয়ায়ত একটু দুর্বল আছে শহীদ বখারি শহীদ মোসুমের মতো মজবুত তরিকার সবগুলো হাদিস টিকে নাই। তার একটা আছে তিনি বলেছেন কুন্তু আমি দুইজন খুব খারাপ প্রতিবেশীর মাঝখানে অবস্থান করতে হয়েছে আমার ঘরের দুই পাশে এক পাশে হলো আবু আহাব কোন সময় তারা রাতের অন্ধকারে গরু ছাগলের বিভিন্ন এগুলো এসে তারা আমার দরদার মধ্যে নিক্ষেপ করে যেত রেখে যেত হাতা ইনাহা তু নাত হু না হু না হু আলায় একদম আমার দরদার উপরে দরদার সামনে এভাবে করে তারা নিক্ষেপ করে যেত আর তিনি তার দাদার সামনে থেকে ময়লা আবর্জনা সরিয়ে দিতেন আহ আরেকটি এসছে যে একবার তিনি যখন মসজিদে নামাজ পড়ছিলেন ওই অবস্থায় তারা ওনাকে আক্রমণ এভাবে করলেন যে তিনি বেহ হয়ে পড়ে গেলেন এই সময় কে খবর দিল আবহাওয়া কারাজ আনহু কে তোমার বন্ধুকে তো মেরে ফেলিস মেরে ফেলছে তারা মানে মানার চেষ্টা করছে তিনি দৌড় দিলেন আবহাওয়া আনহু দৌড়ে এসে বললেন রাজুলান রাজুলান্লা যে লোকটি আল্লাহ আমার রব এই কথা বলে শুধু এই কথার কারণে তোমার লোকটাকে মেরে ফেলবে তিনি এসে থামালেন সবাইকে ধাক্কা দিয়ে সরালেন একটা সম্মান ছিল উনি অত্যন্ত সম্ভ্রান্ত ছিলেন উনি এগিয়ে আসলে তারা কিছু চিন্তা করতো তারা সরে গেল আর কেউ কেউ মান হ্যাঁ কে আসলো এই লোকটাকে পালু হ্যা ইনো আদি কুহাফা আল মাজনুন আবু কুহাপার ছেলে এই যে পাগল হয়ে গেছে এই পাগল হওয়া ছেলে মানে আবু আল্লাহ নবী করিম সালাম তার সানে দিন গ্রহণ করে পাগল হয়ে গেছেন এই কথা তারা উত্তর দিলিস এসেছে আব্দুল্লাহ বলেন্লাম একদিন আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ছিলেন্লাবের মধ্যে বসা ইদাফুলান তখন তারা বলল সেখানে বলা বলি করলো কে আছো তোমাদের মধ্যে সাহসী যে অমুক জাগার ওদের অমুক বাড়ি ঘরে ওখানে একটা উঠ জবাই করে রেখে দিয়েছে পচা নারী ভরি গুলো কয়েকদিন থেকে পচে আছে এগুলো কে আনতে পারবে যাবে তখন তার পিঠের উপরে ঘাড়ের মধ্যে এগুলো দিয়ে চাপা দিবা নিক্ষেপ করবা কে পারবে এই কাজ করতে আসকাল কা ওকবাবিন আবি সবচেয়ে হীন প্রকৃতির দুষ্ট প্রকৃতির সবচেয়ে কঠোর এই দুষ্টটি উঠে গেল এবং সেইগুলো নিয়ে আসলো হাত আলীাহ আল্লাহাই নবী করিম সালাম যখন শেষ দায় গেলেন ঠিক ওনার কাঁধের উপরে দুই দিক থেকে নারী ভরিগুলো এভাবে একদম ওনার কাঁধ বরাবর উপরে রাখলো দুই দিক থেকে ভারী হয়ে থাকলো এগুলো আনা লা উগনি তিনি বলেন যে আমি তো ইসলাম কবুল করেছি আমি দেখছি কিন্তু আমার কিছু করার কোন সুযোগ নাই কারণ আমি এই স্থায়ী বাসিন্দা না কোরাইজ বংশের লোক না আমি কিছু করতে গেলে তারা আমাকে করতে দেবে না খুব কষ্ট হচ্ছে আমার লালকানা লিমানা আতুন আমার যদি ঠেকানোর কোনো সুযোগ থাকতো এই সময় আমি ঠেকানোর চেষ্টা করতাম কিন্তু আমার কোনো সুযোগ ছিল না মাথা উঠাতে পারছেন না এত ওজন নারী ভূমিগুলো ফেলতে পারছেন না ওনার দম বন্ধ হওয়ার উপক্রম আর এই তামসা দেখে তারা হাসা হাসি অট্ট হাসিতে ফেটে পড়লো হাসতে হাসতে একজন আরেক গায়ের উপরে পড়ছে মাথা উঠাতে পারছেন না খবর পাওয়া গেল দৌড়ে একজনকে খবর দিল ওনার মেয়ে ফাতে মারা দিয়ে আল্লাহ আনাহ ঘরে থেকে দৌড়ে আসলেন তারা হাত আনারিহি তিনি টেনে টুনে ওনার পৃষ্ঠ ঘাঁট থেকে এগুলোকে নারী ঘনি সব সরিয়ে দিলেন অতপর নবী করিম সাল্লাম তখন নিজের মাথাটা উঠাতে পারলেন উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহমা আলাই কবি কোরাইশ আল্লাহমা আলাই কবি করাইশ আল্লাহমা আল্লাই কবি করাইশ আল্লাহ কোরআশের এই দুষ্ট প্রকৃতির লোকগুলোর দায়িত্ব আপনাকে দিলাম আল্লা আপনি তাদের কে প্রতিশোধ নেন তিনি তিনবার বদয়া করলেন তিনি তো সহজে বদা করেননি কিন্তু এই মুহূর্তে এমন একটা সে শিবালংঘন তারা করলো এটা লাজম হয়ে গেল তিনি বদোয়া করলেন কিন্তু এই বদোয়ার কারণে আলহিম ইদা আলহিম তারা তাদের খুব এখন কষ্ট হচ্ছে হাইরে মোহাম্মদ আমাদের বদোয়া করে দিল কেন ইয়ারাও না যাওয়াতে ফিদাতে মুসতে যাওয়া তারা ভাল করেই জানতো এই মক্কা নগরীতে বিশেষ করে কার আশেপাশে কেউ যদি মজলুম ফরিয়াদ করে বদা করে সেটা আল্লাহ কবুল করবেন এটা তাদের খবর হয়ে গেল তারা খুব তাদের চেহারায় বোঝায় গলে তারা এখন একটু ওয়ারিড হয়ে গেছে এমনকি কোন নাম ধরে ধরে বলেছেন যে এই কাজ করেছে আল্লাহ আলি কবি আবি জাহাল আল্লাহ আবু জাহালের প্রতি আপনি তার দায়িত্ব নেন তার প্রতি নেন ও আলাই কাবি রাবিয়া উতিয়ার নাম বললেন সাহেব ওয়ালিদিন আবিদ এই কয়েকজনের নাম তিনি উচ্চারণ করলেন নাম ধরে ধরে বদ্রাহ করলেন আল্লাহর কাছে নালিশ দিলেন্লা মাস্লান আল্লাহর কসম একটা বদরের যুদ্ধে পরিত্যক্ত কুয়ার মধ্যে তাদের লাশকে নিক্ষেপ করে মাটি দেওয়া হয়েছে একটাও এখান থেকে বাঁচতে পারেনি ইমাম এপনি হায়দার আস কালানি রহমতুল্লাহ আলী মধ্যে বুখারির ব্যাখ্যা এই বিষয়টি এই ঘটনাটি আলোচনা করতে গিয়ে সিরাতে পাকের চাপ্টারে তিনি বলেছেন এই হাদিসের মধ্যে তিনি যে বদ করেছেন এবং ফাতেমারা জল আসলেন যে এই পুরো ঘটনাটা ঘটল এইখানে অনেকগুলো শিক্ষা অনেকগুলো লেসন এখানে আছে এক নম্বর হচ্ছে অনেকগুলো ফায়দায় হাদিসে পাওয়া গেল তা আজই মধ্যে আই বি কাফেদের কাছেও মক্কায় কাবা ঘরের পাশ প্রান্তে বসে দোয়া করা এটা একটা বিরাট সম্মানের মানে গুরুত্বের বিষয় ছিল মর্যাদার বিষয় ছিল তারা জানতো যে এই মক্কার ঘরের এখানে কেউ যদি কোন হক দোয়া করে এটা কবুল হয়ে যায় কাফেররাও এটা জানত বিশ্বাস করত। এখন মুসলমানদের এটা বিশ্বাস করা কাফেদের থেকে তো আরো বেশি দরকার এই আমরা যখন কখনো হজ উমরায় যাই সেখানে যদি দোয়া করি আমাদের জন্য এবং যারা মুসলমান ইসলামের দুশ্মনী করে তাদের ব্যাপারে দোয়া করি সেই দোয়া আল্লাহ তালা অনেক বেশি কবুল করবেন এই একই আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে মক্কার ঘরের পাশে দোয়া করলে কবুলা কাফররাও এটা জানত দুই নম্বর হচ্ছে নবী করিম সাল্লা যে হক কথা বলছেন এটা জেনে শুনেই তারা ওনার দুশ্মনি করেছে এমন নয় যে তারা বুঝতে পারেনি এবং তাদের ভয় পাওয়ার কারণে দোয়া করছে তাদের বিরুদ্ধে কেউ যদি মজলুম হয় নিজে জুলুম করে না কোন অন্যায় করে না তার আল্লাহ করলে কোন দোয়া কাজ হবে একটা একটা নির্দোষ মানুষের বিরুদ্ধে একশো জন দোয়া করলো আল্লাহ তালাকে এই দোয়া শুনতে পাবেন নাকি তো তারা নিজেরাই বুঝে তারা অপকর্মে আছে তে এখনো পৃথিবীর মধ্যে যারা জুলুম করছে তারা নিজে জালিম জুলুম করে নিজে মজলুম সাজে আর মাজলুমকে কি বানায় জালিম বাড়িয়ে দেয় এই দুনিয়ার মধ্যে কাজ এখনো আছে তারা জেনারেশনে এগুলো করছে তিন নম্বর হচ্ছে যে আহ যেমন আনহু বলেন লম আরাহ আলহিলাম এই দিন অনেকবার কষ্ট দিয়েছে এরকম করে ওনাকে বাদ দোয়া করতে দেখা নাই কিন্তু এই সময় কেন করলেন তিনি তো অনেক সবর করেন যে তিনি ওই সময় আল্লাহ তালার এ বাদতে আসেন এত সীমা লঙ্ঘন আল্লাহ স্বামীর করা অবস্থায় করলো বা তারা হলে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে উনি অনেক সবর করেছেন প্রত্যেকটি কথার বিনিময়ে তিনি বদ্ধ করেননি এবং তিনি অন হাজি বলেছেন যে মোমেন খুব অভিশাপকারী নয় বেশি বেশি অভিশাপ করা এটাকে তিনি পছন্দ করেন। অভিশাপ করা দরকার না করলে তাও ক্ষেত্রে এখানে আরেকটি শিক্ষা আছে হাদিসের মধ্যে তিনি কয়েকবার জোয়া করেছেন তিনবার তাহলে তিনবার দোয়া করা শুনতে এবং ভালো কবুল হওয়ার জন্য এটি আরেকটি শিক্ষা পাওয়া গেল পাঁচ নম্বর হচ্ছে আল্লা জালিম যদি জুলুম করতে করতে অথেষ্ট করে ফেলে তাহলে এই জালিমের বিরুদ্ধে দোয়া করা যায় জালিমের বিরুদ্ধে দোয়া করা যায় এটা আল্লাহ তালা আমাদেরকে অ্যালাউ করেছেন জালিম জুলুম করে যাবে আমি একটু দোয়াও করতে পারবো না তার বিরুদ্ধে আল্লাহ কাছে নালিশ করতে পারবো না ফরিয়াদ করতে পারবো না এমন তো নয় এরপরে ছয় নম্বরে দেখা যায় যে আনহার সাহস হিমত একজন মেয়ে মহিলাদের হিম্মতের জন্য মানে উৎসাহ পাওয়ার সুযোগ রয়েছে প্রয়োজনপতি প্রতি মহিলারাও এরকম দিনের কঠিন মুহূর্তে এগিয়ে আসতে ইতস্তত করার প্রয়োজন নাই প্রয়োজন তারা ভূমিকা রাখতে পারেন এবং ফাতে আনহা ওনার ব্যক্তিত্ব ওনার সম্মান কেমন ছিল যে উনি এগুলো সরিয়ে দিচ্ছেন তারা ওনাকে এমনকি তিনি তাদের ব্যাপারে কিছু মন্তব্য করেছেন যে তারা যে এরকম অন্যায় কাজ করছে তিনি তাদেরকে একটু বকাবকিও করেছেন কিন্তু তারা কেউ এটাকে প্রতিবাদ করে ওনাকে কষ্ট দেওয়ার মতো হিম্মত করতে পারেনি এতে বোঝা যায় যে ওনার পরিচয় ওনার সান মর্যাদা মোটামুটি আলহামদুলিল্লাহ তখন থেকেই বুঝা গিয়েছে এখানে আরেকটি শিক্ষা হচ্ছে যে কোন কোন সময় অনেক মিলে অনেকেই ষড়যন্ত্র করে কোন দুশ্মনী করার জন্য অ্যাকশন নিতে কিন্তু সবাই অ্যাকশনে থাকে না অনেকেই সলা পরামর্শ করে অনেক বড় অন্যায় কাজ করতে কাউকে হত্যা করতে কাউকে বড় ধরনের নির্যাতন করতে কিন্তু ফিজিক্যালি অনেকেই করতে পারে না যে ফিজিক্যালি করতে পারে সে ব্যক্তি আশকাল কৌম সে সবচেয়ে বড় খারাপ লোক এই জন্য আবু জাহাল আবু আহাব তারা এই ষড়যন্ত্রের ব্যাপারে একমত থাকলেও ফিজিক্যালি এত রকম এগুতে পারেনি ওকবাইবিন আবিমু আইদ যেভাবে এরকম কঠিন একটা কাজ করতে পেরেছে পচা গলা উঠে নাড়ি ভুড়ি নিয়ে এই জন্য সেই ব্যক্তি আল্লাহ তাল কাছে অত্যন্ত ঘৃণিত আহ আচ্ছা ঈদ সেখানে কোন হাতে অ্যারেস্টেড হয়ে মুসলমানদের হাতে তাকে হত্যা করা হয় তাতে বোঝা গেল যুদ্ধের ময়দানে এইভাবে মোকাবিলা ফাইট করতে করতে মরে যাওয়া এটা এক ধরনের শাস্তি কিন্তু এর চেয়ে বড় শাস্তি পেয়েছে তাকে আর এখানে তাকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে তার শাস্তিটা আর একটু বেশি হয়ে গেল দুনিয়া তার আখিরা তো তো আছে। আছেই ঘটনা আর গিন্ন নবীকার নামাজ পড়ছেন কাপাঘরের এখানে এত সাহস মোহাম্মদের সে তার কপাল মাটির মধ্যে ঘষে তোমাদের সামনে মানে করে এটা তোমরা অ্যালাউ করবা এটা হতে পারে ফাঁকি নাম তারা বলে আসছে তো আমরা তো এখন কি করি আসছে আমি আল্লাহ আল্লাহর কসম তো না বলে যে আমি যদি নেক্সট টাইম তাকে দেখি এইরকম করছে নামাজ পড়ছে সেজা করছে কপালে মাটির মধ্যে কপাল ঘষা করছে তাহলে আমি তার ঘাড়ের উপরে উঠে পড়বো মাথা সহ কপাল মাটির মধ্যে আসলে নামাজ পড়তে সে অপেক্ষা ছিল নেক্সট টাইমে এবং তিনি সে সে প্ল্যান করলো যে তাদেরকে বলো তোমরা এখন দেখবা আমি এখন তার ঘাড়ের উপরে উঠে বসে মাটির সঙ্গে তাকে আমি চাপা দিয়ে পারে না কাছে এসে পেছনে চলে যাচ্ছে আর হাত দিয়ে কি জানি এরকম করে ঠেকানোর চেষ্টা করছে তখন তার সঙ্গী সাথীরা তখন দেখলে কি ব্যবহার তুমি এত বীর দর্পে গেলে এখন দেখি পেছনের দিকে চলে আসার আর কি তোমার হাত দিয়ে কি ঠেকাও কি হলো তোমার আমার মধ্যে আর তার মধ্যে দেখি যে বিশাল এক আগুনের গর্তের মতো। এবং সেখানে দেখি যে পাখা টাকা নিয়ে কিছু পাখা লোকজন মানে ফেরস্তা এরা সব চলে আসছে আমার দিকে তারা করে আমি আর পারলাম না তাদের তার একটা করে ছিঁড়ত তারা রেডি হয়েছিল আল্লাহ ওই মুহুর্তে কোরআনের আয়াত নাজুল করলেন সুরা আল কখনো নয় ইসান সীমা লঙ্ঘন করে আসে মনে করে সে যথেষ্ট নিজের নিজের উপরে নিজে কনফিডেন্স ইন্দা ইলা আসতেই হবে দেখেছেন নিশ্চিত করে করতে দেয় না একজন বান্দাকে যে যখন নামাজ পড়ে নামাজ পড়তে দেয় না তারপরে তার আক্রমণ হয় আক্রমণ করে অনাল হুদা বি আপনি কি দেখেছেন সেই বান্দাটি যদি হেদায়তের উপরে থাকে আর লোকদেরকে তাকুয়ার দিকে ডাকে আর অন্যরা অন্য কিছু তারা এইগুলাকে মানতে চায় না অস্বীকার করে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় এইসলামের দিকে আসে না এগুলো কি আল্লাহ দেখেন না আলময়াল্লা তারা কি জানে না যে আল্লাহ তালা সব দেখতে পান এগুলো সব দেখছেন সাক্ষী আছেন কে কোথায় নির্যাতন করছে আল্লাহ নির্যাতন আসছে আল্লাহ কি দেখেন না তো আল্লাহ তালা কিছুদিন সময় দেন কখন কিভাবে ধরবেন সেটা আল্লাহ তালা ঠিকই প্লান পরিকল্পনা আছে আরেকটা হাজির এসেছে যে জিবরিল আসলেন একদিন নবী করিম সালের কাছে তিনি খুব একটু বসে আছেন অনেক ক্লান্ত এবং তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত কিছুটা ওয়ারিড হয়ে বসে আছেন কাজ ক্ষুদে বা বিদ্যিমায় ওনাকে তারা আঘাত করে রক্তাক্ত করে ফেলেছিল শরীর রক্ত পড়ছে তিনি বসে আছেন কাবা ঘরের পাশে দরাবাহু বাদু আহলে মাক্কা মকার কিছু লোক ওনাকে অন্যায় কিছু অত্যাচার করলো ওনাকে কিছু প্রহার করল শরীরটা রক্তাক্ত হয়ে গেছে এই সময় এক কঠিন কষ্টের মুহূর্তে জিবরির আল ইসলাম ওনার সঙ্গে দেখা করতে আসলেন এসে বললেন মালাক মোহাম্মদ আপনার কি অবস্থা কি অবস্থা আপনার আলু তারা আমার সঙ্গে কি ধরনের আচরণ করলো আমাকে কিভাবে আমি কিছু আল্লাহর কিছু কুদরতের নিদর্শন দেখাবো এই মুহূর্তে ওনার মানসিক একটু কষ্ট যাচ্ছে ওনাকে উৎসাহিত করার জন্য জিবরিয়াল্লাম আসলেন একটু সঙ্গ দিয়ে কিছু দেখাবেন তিনি যে আল্লাহর হক নবী এবং আল্লাহ ওনাকে সাহায্য করতে যাচ্ছেন একটু পরীক্ষা যাচ্ছে একটুখানি ওনাকে সন্তার জন্য আপনাকে দেখাবো কিছু নাম দেখান কিছু চান। দেখালেন যে ওই যে দেখা যায় প্রান্তরের ওই মাথায় তখন তার এত বিল্ডিং ছিল না কারোর পাশে সব খলামালা পাহাড় আর ময়দান ওই যে একটা গাছ দেখাতে দেখেন তো গাছটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি তখন তিনি বললেন উদু বেতিলা ওই গাছটাকে ডাকেন আপনার কাছে হেঁটে চলে আসছে হাত তা কামাত ওনার সামনে দাঁড়িয়ে গেল ওইখান থেকে এসে গাছটা ওনার সামনে দাঁড়িয়ে গেছে মুর হা ফলতার যা গাছটাকে এখন বলেন সে চলে যাক আমার আহা ফরাজাতাম আমার আল্লাহ আছে আমার আমি হারাই নাই ঠিক আছে আপনি আসছেন দেখাইছেন আলহামদুলিল্লাহ আমি হিম্মত হারাবো না কষ্টের মোকাবেলা। আমি ইনশাআল্লাহ হিম্মত লুজ করব না আমি ইনশাআল্লাহ কন্টিনিউ করবো আল্লাহ আমাকে দিয়েছেন ইনশালা লকাদ উজি তুফিল্লাহ ওমায়ু উজা আহাদ আমাকে এমন কষ্ট আল্লাহ রাস্তা দেওয়া হয়েছে কাউকে এমন কষ্ট দেওয়া হয়নি ওফ তুফিল্লাহ ওমায়ু খু আহাদ এমন ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সৃষ্টি করা হয়েছে কারোর জন্য এত ভয়ঙ্কর সৃষ্টি হয়নি আমি এবং বেলাল দুইজন একসঙ্গে আছি তখন তো ওনার স্ত্রীর ইন্দিকাল হয়ে গেছে বেলাল রা দিয়াল আনু স্বাধীন করে দিয়েছিলেন তারপর থেকে তিনি নবী করিম সাল্লা পিসু ছাড়তেন না ওনার সঙ্গে থাকতেনি যে আমি আর বেলাল খাওয়ার মতো কিছু নাই কোন সময় বেলাল কোন জায়গা থেকে সামান্য তার বগুলে মানে অল্প কিছু কোন জায়গা থেকে আনতো খেতে হতো কোন খাবার পর্যন্ত তিন দিন তিন রাত চলে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই দিন পার করে দিয়েছিল অর্থাৎ তার অচ কোন কোন সময় তিনি বেলালটা দ্বালা আনহুকে নিয়ে লুকিয়ে পাহাড়ের কোন দিকে চলে যেতেন মক্কা শহরে সহজগোড়াফিরা করতেন না কোনো কোনো সময় এমন কঠিন বিপদ সংকুল নাকে ওনাকে বিলা করতে হয়েছে এইভাবে অত্যাচার চলতে চলতে আবুকার তোমাকে আমরা ফিজিক্যালি একদম করবো তিনি দেখছেন নামাজ পারছেন না তো অন্য অন্য সাহাবিরা করে চলে গেছে আবেশিনিয়াতে ইয়ে তিনিও পারমিশন চাইলেন তখন তো মদিনা হিজরতের খবর এখনো হয়নি তিনি আবুকার আমি যখন থেকে বুঝ হয়েছে ছোট্ট বয়সেই আমি দেখতে পেয়েছি আমার বাবা আর মা ইসলামের দিনকে কবুল করে খুব ইবাদত করতেন দিন শিখাতেন্লামিয়াল মুসলিম যখন মুসলমানদের বাক্যায় নির্যাতন প্রচন্ড বেড়ে গেল আবু তালেবের ইন্তিকালের পরে খারজা আবু বকর মুহাজিরা নাহদের হাবাসা হাত ইদা বা তিনি আস্তে আস্তে একটি বের দূরে তখন তিনি সাগর পাড়ি দেননি সাগরের দিকে আসছেন পাড়ি দেবেন এই সময় ইবনুদ্দুগুন নামে এক লোক আহুয়া সাঈদুল কার সেই ব্যক্তি একটি কবিলা নাম কবিলার বড় লিডার ছিলেন এবিননা মক্কায় তার অনেক পরিচয় আছে তিনি আবু বাকিয়াল আহনুকে ছিলেন আবুকার আশেপাশে একটা কবিলার বড় সর্দার আবু বাকিয় আহনু একটি গাঠি পোটলা নিয়ে রওনা করে দিয়েছেন হিজরত করবেন অবিনোদ দুগন্না বলছেন আই না তুরি তুই আবাকর আবু বাকর কোন দিকে রওনা হচ্ছেন তিনি বললেন আখরাজ করতে দিচ্ছে না তারা বলছে তারা আমাকে আমি যাই দেখি জমিনে কোন জায়গায় আমার আল্লাহর এবাদত করার একটু সুযোগ আমি পাই সেজন্য আমি বের হয়ে গেছি মক্কারি জমিন থেকে আমি চলে যাচ্ছি কোন জায়গায় দেখি আল্লাহ আমাকে সুযোগ দেন এভাবে দুগুন না তাকে ভালো করে চিনতেন বললেন ব্যবস্থা করা দরকার আপনি এমন একজন লোক যাকে মক্কা সবাই সম্মানে চোখে দেখে আপনি মক্কায় থাকতে পারবেন না কেমন কথা ইন্সি বল সব সময় বিপদ আপদ গ্রস্ত লোক থেকে সাহায্য করেন আত্মীয়তা সম্পর্ক ঠিক মতো রাখেন আপনাকে এইভাবে যেতে দেওয়া আমি রাইট করি না আমি নেব এর যে আপনি চলে আসেন আপনার শহরে আমি আপনাকে হেল্প করব। এইখানে বসে আপনি আপনার বাবের আবাদ করবেন কেউ আসলে আমি তাদের সঙ্গে বুঝাপড়া করবো এভাবে দোকানরা ওনাকে নিয়ে আসলেন এবং এসে এমনি দুগনাম মক্কা শহরে বা হারামের পাশে ঢুকে দেখলেন যে আশরাফ তারা আড্ডার মধ্যে আছে তাদের সঙ্গে তিনি সামনে আসলেন আবর মক্কা থেকে মক্কা ছেড়ে কেন যাবে তাকে আপনারা যেতে বাধ্য করছেন কেন তার মতো লোক মক্কা থাকার অধিকার আছে সে এত ভালো মানুষ সবার উপকার করে তার ব্যাপারে কেউ কোনো অভিযোগ দিতে পারবে না তার মানে সেটা দায়িত্ব নিল তাদেরকে বলে দিল আমি তার দায়িত্ব নিলাম তার গায়ে কেউ হাত দিতে পারবে না তো যারা ছিল তারা দুগুনার ফেলে দিতে পারল না তবে তারা শুধু বলল আবা বাকরিন বললো আবুদ রব্বাহিদা রেহি তো একটা কম্প্রোমাইজ করো তুমি আবুকর বলো সে যদি আল্লাহর ইবাদাত করবে তার রবে তো তার ঘরের ওখানে বসে ঘরের ভিতরে করুক এই মসজিদে এসে কার বা ঘরের আশেপাশে আমাদের চোখের সামনে করবে এটা হবে না ওইখানে বসে নামাজ পড়ুক তার কোরআন তালাবাত করুক যা খুশি করুক আর এখানে এসে তার এবার কষ্ট না দেয় আর এই কর্মস্যা হলো সে এত মনোযোগ দিয়ে এবাদত করবে কোরআন পড়বে আমাদের বাচ্চা কাচ্চা স্ত্রীর পরিবার আমাদের তাদের ব্যাপারে আশঙ্কা আছে তার দিনের এদিকে ঢুকা শুরু করে দেবে এবার দোকানা আবুকার বললেন শোনো আমি তোমার ব্যাপারে তাদেরকে দায়িত্ব নিয়ে এসেছি তো একটা অনুরোধ আমার তুমি ওই তোমার ঘরে বসে ইবাদত করো ওপেনলি গিয়ে তাদের চোখের সামনে না করাই ভালো হবে আশা করি তারা তোমাকে ডিস্টার্ব করবে না তুমি তোমার ঘরে ইবাদত করো মন মতো ইবাদত করো তো আবহাওয়ার দিয়ে আল্লাহ তার ঘরে বসে আল্লাহ ইবাদত করছেন তিনি বাইরে আসছেন না ঘরের মধ্যে বসে বসে ইবাদত করছেন তারপর শেষ চিন্তা করেন ঘরের ভিতরে এ করতে ভালো লাগে না আমার ঘরের মধ্যে ছোট আঙ্গিনতের ঘর বানিয়ে ফেলছেন ছোট এটা ঘর ওখানে তিনি ছোট্টত করেন এবং নামাজ পড়েন আর কোরআন পড়েন মাসা আল্লাহ খুব সুর করে করে একটু জোরেই পড়েন ওনার সুন্দর সুলিলা কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে আশেপাশে বাড়ি ঘরের ছেলেরা ছেলেমেয়েরা মহিলারা আসে শুনতে থাকে এত সুন্দর তেলাবাদ গুনগুন করে পড়ে তারা আসা শুরু করে দিল দেখে এবং তাদের ভিতরে আস্তে আস্তে আবহাওয়া উনি খুব বেশি ক্রন্দন করতেন চোখের পাড়ি দরদর করে পড়ত আবেগ ইমোশনাল হয়ে যেতেন তিনি যখন কোরআনতাল করতেন এইগুলো দেখে সবাই তখন তাজ্য হয়ে তাকিয়ে থাকে দেখে আবহাওয়া কি পেয়েছে কোন জিনিস তাকে কিসের এত মজার সন্তান দিয়েছে সেটা ছাড়তে পারছে না এটাতে এখন ইসলামের প্রভাব তো বললো ইবনে দেগুন না তোমার কথায় আমরা আবু বকরকে কাছ থেকে হাত গুটিয়ে নিয়েছি বলেছে তার ঘরে সে চুপি চুপিয়েত করবে এখন সে দেখছে যে এক বিরাট তার একটা মসজিদ বানিয়ে ফেলেছে তার ঘরের মধ্যে এবং সেখানে ওপেনলি সে নামাজ পড়ে জোরে ধরে কোরআনতলা করে এখন আমাদের যে আশঙ্কা ছিল আমাদের ছেলে মেয়ে সবগুলোতে এখন তার এই দিনের দ্বারা আকর্ষণ হয়ে যাবে তোমার সঙ্গে আমাদের এই চুক্তি ঠিক থাকলো না তখন এমনি দোকান আসলো এসে বললো আবু যে আবু বাকর আপনি তো কথা ছিল সেই কথা থেকে তো আপনি ঠিক থাকলেন না এখন তো তারা আমাকে ভালো করে ধরেছে আমি তো আর পারলাম না এখন আমি যে গ্যারান্টি আপনাকে দিয়েছিলাম এখন গ্যারান্টি আমাকে ফেরত দিয়ে দেন আমি আর না টু মাছ তারা আমাকে খুব বেশি পীড়া পিড়ি করছে তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে এটা নষ্ট হয়ে যাবে আপনার যে শর্তে ছিল সে শর্ত যখন মানলেন না এখন এটা আপনার দায়িত্ব আমি ছেড়ে দিচ্ছি আবুকার তিনি বলেন না বর্জন করবেন না আমি আমার আল্লাহর করলাম এরপরে আসলো নবী করি ইমসালামের টাইফে যাওয়ার ঘটনা তিনি এখন চিন্তা করলেন যে মক্কা যেভাবে তারা কঠিন করে ফেলেছে দাওয়াতি কাজটা বাড়ানো যাচ্ছে না অনেক সাহাবিকে মক্কা ছেড়ে চলেই যেতে হলো আর নতুন করে কেউ যদি এই পরিস্থিতি তার জায়দকে নিয়ে আসলেন তো এবং সেখানে শাকিফ বল সাকিব যে কবির আছে তাদেরকে যদি কনভিন্স করা যায় তারা খুব শক্তিশালী তাদের স্বীকৃতি আসে আর সাহায্য করতে দূরত্ব মক্কা থেকে প্রায় আশি কিলোমিটার ধর ষাট মাইলের মতো হবে উনি আসলেন আসার পরে সেটা ঘটনা ছিল কবে আহ মাসে নবুয়ের দশম হিজড়িতে দশম দশম শনে নবুয়ের প্রাপ্তির দশম সনে তালে হিজরত করলেন তম বর্ষে দুই তিন বছর আগে হিজরতের তিনি আসলে। এখানে এসে তিনি যোগাযোগ করলেন যে এখানকার লিডার যারা আছে তিনজন তায়েফের বড় বড় লিডার আছে একজন হলেন আহ তিন ভাই আবার তিন ভাই তিন লিডার মক তায়েফের একজন আব্দু ইয়ালিল আরেকজন মাসুদ এবনে আমার সাল্লাহ পক্ষে চলে আসে তাহলে ইসলামের বেশ শক্তি বাড়বে এই চিন্তায় তিনি আসলেন তাদের সঙ্গে কথাবার্তা বললে বুঝালেন যে তিনি ইসলাম কি আল্লাহ তাল কিভাবে নবুদ দিয়েছেন বুঝালেন বুঝার পরে একজন বললেন আল্লাহ আল্লাহ তোমাকে পাঠিয়েছেন তো পাঠাইলে তো তোমার আল্লাহ তালাই তোমাকে দেখভাল করবেন কি তোমার তার মানে আল্লাহ তো অনেক শক্তিশালী এই যে এই লাইনের কথা সে বলল আরেকজন বলে তো আল্লাহ তাল্লা তোমাকে ছাড়া আর কাউকে বুঝে পেল না তার মানে তুমি তো হলো একজন এতিম মানুষ চাচা একটা চাষের সে বলল গেছে আমি কোন কথাই বলবো না কারণ হল লাহ কেমাত তুমি যদি সত্যি আল্লাহ নবী হও যেটা তুমি ক্লাইম করছো তাহলে মুশকিল আছে আমি তোমার সঙ্গে যদি উল্টা কথা বলি তাহলে আমার হয়ে যাবে থাকবো আল্লাহ আর যদি তুমি আসল নবী না হও মিথ্যা নবী হও তাহলে তোমার সঙ্গে আমি কথা বলি কোনটাও বিপদজনক কি চলে গেছে মনে পড়লো এই উপলক্ষে আরেকটি ঘটনা এক বাচ্চার কাছে আসলো এক লোক এসে বলছে যে আমি তো নবী হয়ে গেছি অনেক পরের ঘটনা মানে এক ভন্ড নবীর কাহিনী এই ছোটখাটো এক বাচ্চার কাছে এসে বলছে যে আমি তো নবী হয়ে গেছি তো আমি আপনাকে আমার দিনের দিকে ডাকছি তো বাচ্চারা তো সবসময় উদিরের পরামর্শ নেন তো উদির বলেন বললেন কি মানে করায় সে নাকি নবী হয়ে গেছে কথা ঠিক কিনা বাদশার এলএম কদ্দুর আছে জ্ঞান কদ্দুর আছে বুঝতে পারছেন তো এখন তিনি বড় কিছু জ্ঞান আছে তো বলে যে নবী হতে হলে তো মর্যাদা লাগে আলৌকিক শক্তি কিছু থাকা লাগে আলৌকিক ক্ষমতা দেখাতে পারে সে যদি কোন মর্যাদা দেখাতে পারে তাহলে সে সত্যনবী হবে আর মর্যাদা দেখাইতে না পারলে ভণ্ড নবী আখেরই নবীর পরে মর্যাদা দেখানোর মতো আর কোনো নবীর প্রশ্ন আছে তো উর্দিরের জ্ঞান বুঝাই গেল এখন ওই ভণ্ড নবী চান্স নিয়ে আসে বলে আমি মর্যাদা দেখাতে পারবো কি মর্যাদা দেখাব বাচ্চা বলছেন বাচ্চা বলে তুই মর্যাদা দেখাইতে পারবা দেখাতে পারবো কি দেখাবা আপনি হুকুম করলে এখন তর বাড়ি করে আপনার উর্জিরের কল্লা আমি এখন যদি ফেলে দেয় আবার আপনার সামনেই তাকে আবার পুনরাজিন্দা করতে পারবো এখন উদির বিপদে পড়ছে কিনা বিপদে আমি বিশ্বাস করছি তাহলে আব্দ ঘটনা সে এত সেয় না এত চালাক সে বলে তুমি যদি হক নবী আর তোমার কথা না শুনি না মানি তাহলে তো খবর আছে আল্লাহ পক্ষ থেকে আবার প্রতি আর মিথ্যা নবী হয়ে গেলে খামাকা তোমার এই মিথ্যা নবীর ঢোকায় পড়ে আমি আবার আরেক মুশকিল পড়তে চাই না তো বাবা আল্লাহ তার বিবেক দিয়েছে জ্ঞান খরচ করা দুনিয়ার মধ্যে এরকম ইকোনমি চিন্তা করে বহু লোক আছে খুব শেয়ানা খুব চালাক এরা হকের মধ্যে অনেক বাতিলের মধ্যে মাঝখানে আমি অন্য করতে চাই হক দেখে ওরে দেখে না হক কবুল করা থেকে তারা দূরে থাকে এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলো এদের স্লোগান আসিলা করতে পারি না মক্কা আল্লাহ আরো উৎসাহিত হবে যে তার দাওয়া কেউ নিচ্ছে না সেখানে মনে করে আমরাই নেই না তো একটা সুবিধা পাবে তারা ওনার বিরুদ্ধে অপপ্রচার করতে তিনি তাদের সঙ্গে বললেন ঠিক আছে ইদাফা আলতুম মাফা আলতুম ফোমরা যখন তাও কবুল করলে না ঠিক আছে থাক আর এটা নিয়ে তোমরা করে এখানে সেখানে খবর দিয়ে খবর দরকার নাই। আমি কাছে বলার তাদের এতটুকু রিকোয়েস্ট আমার রাখো তারপরে কিন্তু তারা এই কথা এই কথা থাকলো না তারা বলল উখরু জুন বেলা না আমাদের আমাদের এখান থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাও তোমার বিপদ আছে তাই শুধু না তিনি বেরিয়ে আসলেন আর কথা বাড়ালেন না পেছন দিক থেকে তারা তাদের পাগল দাসগুলোকে বলে এর একটু দেখাই দাও তার তারা বিভিন্ন প্রস্তাব নিক্ষেপ করা শুরু করে দিল ওনাকে পাথর মারতে মারতে দ্রুত গতিতে এ পার হয়ে যাচ্ছেন পাথর মারতে মারতে ওনাকে এমন করে ফেললো যে যাই দেবেন হারে ছাড়া দাস লাগে তাকে সঙ্গে তিনি ঢাল হিসাবে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেন রক্তাক্ত হয়ে গেল তিনি একবার পর্যায়ে বেহুস হয়ে পড়ে গেলেন তারপরে তিনি যখন বেহুস হয়ে পড়ে গেলেন তখন তারা চলে গেল এই বলা সিবত মোকাবিলা করতে করতে তিনি আল্লাহ তালার কাছে যখন হুঁশ আসলো তখন তিনি উঠে আল্লাহ তালার কাছে একটা ফরিয়াদ করলেন এই ফরিয়াদটা অন্যরকম ফরিয়াদ ছিল কি দোয়া করলেন আল্লাহ ই আশকু দাকুয়া হিলাতি আল্লাহ আমি যে পরিস্থিতির মোকাবিলা এখন করলাম আমি মনে করি যে আমার দুর্বলতা আমার আমি পারি নাই ভালো করে মানুষকে বুঝাতে আমার বোধ হয় কমতি হয়ে গেল কিনা আল্লাহ যে আমাকে কেন গ্রহণ করছে না আল্লাহ আমি কাজে শুধু কেন পাচ্ছি না শিকার যারা কঠিন পরিস্থিতির শিকার এই মানুষগুলোর রব তো আপনি আপনি তো আমার রব ইমান তাকে আল্লাহ কাদের কাছে আপনি আমার দায়িত্ব দিচ্ছেন কাদের কাছে পাঠাচ্ছেন আপনি দেখছেন জাহামনী এমন লোকগুলো যারা আমার সঙ্গে শুধু দুর্ব্যবহার করে আমি আদৌ মাল্লাকরি নাকি এমন দুঃশনদের হাতে আমার দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তারা আমাকে যা খুশি তাই করবে এই সমস্ত পরিস্থিতিতে আমি ফেস করতেছি আল্লাহ আমি কিন্তু আপনার কাছে অভিযোগ করছি না আমি আমার নিজের দুর্বলত কথা স্বীকার করছি ইনলাম ইনামিয়া বেকা আলাই আল্লাহ যত কিছু আমার উপরে ঘটুক আমি করিনি করতে পারিনি তাহলে আমার কোনো অভিযোগ নেই বলা কি না আফিয়া তাকে হি আওসাওয়ালি কিন্তু আমি জানি আল্লাহ আপনি চাইলে আমাকে আফা আফিয়াত আমাকে নিরাপত্তা আমাকে ভালো রাখা ভালো অবস্থা নিয়ে আসা এগুলো তো আমি আপনার কাছে আল্লাহ স্থীল করি চাই দরখাস্ত দে্লা আল্লাহ আপনার চেহারার ওই নূরের কাছে আমি আশ্রয় চাই যে নূর সমস্ত অন্ধকারকে দূর করে দেয় দুনিয়া আলহি আ যে নূরের কারণে দুনিয়া এবং আখরাতের সবগুলো কাজ ঠিকমতো সম্পাদিত হয় ঠিক চলে মিন আন্ত শুধু আমার এটাই আপনার কাছে আশ্রয় যে আপনার গোসা রাগ অসন্ত্রণ আপনি আমার প্রতি সন্তুষ্টি প্রকাশ না করছেন হাউলা ইল্লা আল্লাহ ছাড়া কোন জায়গায় কোন শক্তি ক্ষমতা কিছুই নেই সমস্ত ক্ষমতা আল্লাহ তালার হাতে তিনি এই দোয়া করলেন এই দোয়া করতে করতে তিনি পেছনে চলে আসলে তারা তখন চলে গেল এই সময় তিনি হুঁসে উঠলেন এই সময় সেখানে ছিল রবি আর দুই ছেলে এবং সাইবা এরাও কিন্তু কিন্তু তারা তখন ওখানে আছে কেন ছিল তাদের একটা বিশাল খামার বাড়ি তাদের ছিল মক্কায় তো খামার বাড়ি করা যায় না সেখানে চাষবাস করার সুযোগ নেই তায়েফ কিন্তু অত্যন্ত চাষবাসের উপযোগী বিভিন্ন রকমের ফল ফলে আঙ্গুর বেদানা চমৎকার ভাবে ওখানে ফলে তারা ওখান থেকে মক্কা থেকে তাদের ফার্ম বাড়িতে তাদের খামার বাড়িতে এসেছে তারা দেখলো তার সঙ্গে যে আচরণ করলো এই জন্য তাদের দিলে একটু মায়া আসলো যদিও দিনের ব্যাপারে তাদের কোন সিম্পি আসে নাই একজন মানুষকে নির্যাতন করলো এইটার প্রতি তাদের একটু মায়া আসলো তখন তাদের তারা দেখল দেখে তাদের ওই বাগান থেকে বাগানে কাজ করতো তাদের একটা কৃতদাস তা সে ছিল খ্রিস্টান কৃতদাস। তার নাম ছিল আদ্দাস। আদাসকে তারা কি করলো যে এই কিছু আঙ্গুর নিয়ে যাও এই একটা প্লেটে করে ওই লোকটার কাছে যাও তাকে একটু খাওয়াই দাও তারা নিজেরা আসছে না কারণ তারা তো ওনার দুশ্মন দিনের কারণে কিন্তু এখন বেচারা খুব কষ্টে পড়ে গেছে একটু আঙ্গুর পাঠিয়ে দিল এবং তাকে খেতে বলো আদাস নিয়ে আসলো নবী করিম সাল্লাহাম সামনে রেখে দিয়ে বললেন আপনি একটু আঙ্গুর খান নবী করিম সাল্লাম যখন আঙ্গুর হাতে নিলেন তখন তিনি ক্ষুদার্ত ক্লান্ত এই সময় একটু আঙ্গুর আল্লাহ দিয়েছে তিনি খেতে নিলেন বিসমিল্লাহ বলে মুখে দিলেন আর খুব ভালো করে নজর করলো খেয়াল করলো যে তিনি বিসমিল্লা বলে মুখে দিচ্ছেন তিনি খুবই আহ আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি আদ্দাস তখন বললেন ইন্না হাদাল কালাহ মা ইয়াকুলু আহল হাদিলবে আপনি বিসমিল্লা বলেন এই কথাতে এই অঞ্চলে এই দেশের লোকেরা চিনে না জানে না বলে না তো খ্রিস্টান তো সে কিছু জানে এগুলো এরা তো এগুলো কোনোদিন বলেনা আপনি পাইলেন কই বিসমিল্লা কই পাইলেন তো নবী করে রিমসালাম তার প্রশ্ন শুনে বললেন মিন আহলি আই ইয়ে বেলা আনতে ইয়ে আদাস ও মা দিন তুমি কোন দেশ থেকে এসেছ তোমার দিন কোনটা আদাস তখন জবাব দিলেন আমি নাসরানি আমি খ্রিস্টান আমি এলাকা থেকে এসেছি হচ্ছে আর ইউনুস আলাহাম আসলেন কোন এলাকাতে বাগদাদের মৌসেল যেটা আছে মৌসেলের পাশে এই নীনই গ্রাম যেখানে ইউনুস আল্লাহ সাল্লাম ছিলেন ওনার দাওয়াতিকা সেখানে করতেন তখন এই যখন বললো যে বললো আমি এলাকার থেকে এসেছে অরিজিনালি নবী করিম সালাম বললেন যে অনেক বড় নেককার আল্লাহর বান্দা ছিলেন সেই এলাকার লোক আপনি আদাস বললেন ওমায়ুদায় ইউনুস ইবনু মাত্তা ইনুসবন মাত্তা কে এটা আপনি আবার কেমন জানলেন সে তো জানো না ইনি যে আল্লাহ রসুল এই একটা লোক আসছে তাকে ধরে মারধর করলো এই জানে সে ফুলি সাল্লা আঃ কানা নী বললেন সে তো আমার ভাই নবুতি ভাই সে এক নবী আমিও আল্লাহর আরেক নবী এইবার আদা শুনলেন আদা সুন আল্লাহ রসুল সালিসাম ইউ কাবুর কদমা আসালাম আর এই কথা শুনেই নবী করিম সাল মাথায় কপালে হাতে পায়ে চুমু দিয়ে ইসলাম কবুল করে ফেললেন দেখছে একজন আরেকজনকে বলে এখন আহের কীর্তাস কৃতদাসকে পাঠালাম তারে ফাসাদের মধ্যে ফেলে দিলাম এতে এখন নষ্ট হয়ে গেল দেখো এই লোকটা কপাল টপাল চুমু দেওয়া শুরু করে দিয়েছে তখন যখন সে আসলে এখানে এসে বললো এই তুমি ওখানে গিয়ে তোমাকে খাবার দি আসতে বলছো আল্লাহর ওনার মত উত্তম মানুষ আর দ্বিতীয়টি কেউ নেই আখবরানী আলাম আমাকে এমন কিছু কথাবার্তা তিনি বললেন যেগুলা সত্যি আল্লাহর হক নবী ছাড়া কেউ জানার কথা না তারা বলল যে ওই হাক তুমি ধ্বংস হাসিনাল দিন থেকে অনেক উত্তম তোমার দিন ছেড় না তুমি এই লোকের দিন ধরতে দেও না আবার এরপরে একটু আঙ্গুর খেয়ে তিনি মক্কা দিকে রওনা হয়ে গেলেন এই সময় যখন আসছেন আসতে আসতে ওনার কষ্ট হচ্ছে আর সেই কাহিনীটি আনহাকে তিনি পরে বলেছেন আয়সার জিজ্ঞাসা করেছিলেন এক সময় যে আসাদামিন আমি তো অহদের দিন দেখলাম আপনার কি কষ্ট হয়েছে ওহদের যুদ্ধে এর আগে এর চেয়েও কোন কঠিন পরিস্থিতি নবুয় দায়িত্ব পালন করার সময় কি আপনার উপরে এসেছিল কখনো তোমাদের এই গোষ্ঠীর কাছ থেকে মক্কা আর আশেপাশের লোকদের কাছ থেকে আমি এর চেয়েও কষ্ট পেয়েছি যখন আমি আবদেয়ালিল কাছে গিয়েছিলাম আমি দাওয়াত দেওয়ার জন্যে সেদিন আমি পেলাম সেই কষ্ট ছিল সবচেয়ে বেশি কষ্ট আমি এই কষ্টের মধ্যে যখন পড়লাম বেহু শেয়ে পড়ে গেলাম তারা আমাকে এমন ভাবে নির্যাতন করলো পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেললো আমি সংজ্ঞা হারিয়ে ফেললাম বেহু পড়ে গেলাম আর যখন আমার হুঁশ আসলো কিছুক্ষণের মধ্যে আমি মাথা উঁচু করে দেখলাম আমি দেখতে পেলাম যে আমার মাথার উপরে একখণ্ড ম্যাগ আমাকে ছায়া দিচ্ছে আল্লাহ শুনেছেন আপনি আপনার কমকে কি বলেছেন আর তারা কিভাবে রিয়াকশন দেখালো কি করলো তারা আল্লাহ সব দেখেছেন শুনেছেন এবং তিনি আমাকে পাঠিয়েছেন আমার সঙ্গে এই পাহাড়ের তাই পাশের পাহাড়ের যে ফেরস্তা আছে রক্ষণাবেক্ষণকারী কেয়ারটেকার সেই ফেরস্তাকে আমার সঙ্গে আল্লাহ পাঠিয়েছেন আমি তাকে নিয়ে এসেছি আপনি চাইলে এখনই তাকে হুকুম দেন বলেন পাহাড়ের ফেরস্তাকে আর ওই সময় পাহাড়ের ফেরস্তা এসে নবী করিম সাল্লাকে সালাম দিলেন সাল্লাম পাহাড়ের ফেরস্তা আমাকে সালাম দিলেন তারপরে পাহাড়ের ফেরস্তা বলেন রিয়া মুহাম্মদ পক্ষ থেকে আমার কাছে গ্রিন সিগনাল আছে আপনি যা বলবেন আমি যেন তা করে দেই। আপনি চাইলে এখন এই পাহাড়কে এনে বাসীদের উপরে উঠে একদম চাপা দিয়ে সব নিঃশ্বাস করে দেব আমি আল্লাহর পক্ষ থেকে এই পারমিশন আছে আপনি বললে আল্লাহ আমাকে করতে বলেছেন তখন নবিকারিম সাল্লা জবাব দিলেন কি আমি তাদেরকে ধ্বংস করে দিতে আল্লাহ একদিন পরবর্তী প্রজন্ম হয়তো ইসলাম কবুল করবে আল্লাহর সঙ্গে সেরে করবে না আমি সেই আশায় তাদেরকে ধ্বংস করতে কোনো দরখাস্ত দেব না রাহমাত আলমিন দায়ী উদ্দেশ্য শুধু হয় না যে বিরোধিতা করলেই তাদের বিরুদ্ধে অবস্থান নেবে একশন নেবে বা দোয়া দোয়া করবে এই তা নবী করিম আমরা করেনি আগে শুনেছি কাহিনী ওনার পক্ষ থেকেই তো আল্লাহ দোয়া কবুল করেছে এবং তাই হয়েছে শুধু তাইফ কেন মক্কার লোকগুলো ইসলাম কবুল করেনি ফতে মক্কা হয় নাই হলুন আফ ইদিন আফা আবু তালেব ইসলাম কবুল করেন নাই কিন্তু তার ছেলে আলী তো কবুল করেছেন জাফর কবুল করেছেন আবু তালেব আরেক ছেলে আবু জাহরের সন্তান একরামা ইসলাম কবুল করেছেন তার কাহিনী হয়তো একসময় সিলেটে আনবে ইনশাল্লাহ এরপরে ওয়ালিদ ইবিনী আর ছেলে খালিদিনী ওয়ালিদ যিনি ওহদের যুদ্ধের বিপদের অন্যতম বড় কারণ ছিলেন তিনিও ইসলাম কবুল করেছেন এভাবে অনেক কাহিনী আছে তাহলে এই জন্য গাই আল্লাহ মানুষ মরে যাক আল্লাহ শুধু প্রতিশোধ নেই হ্যাঁ এক পর্যায়ে যখন প্রচন্ড সীমালংঘন করে নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহ মক্কায় তখন যে বদা করেছেন করা হচ্ছে সীমা লঙ্ঘন করা হয়ে গেলে এই ক্ষেত্রে দায়ে যাচ্ছে এবং করা যেতে পারে কিন্তু সাধারণ দাওয়াতি কাদের ক্ষেত্রে বাধা বিপত্তি আসলেই বদা করতেবে সব হালাক হয়ে যাক এইরকম প্রতিহিংসা এইরকম নিয়ত নিয়ে দায় কাজ করে না এখন আসলো আমরা যেটা দিয়ে শেষ করবো নবী করিম সাল মক্কা থেকে ফেরত আসেন মক্কা থেকে ফেরত আসেন এখন তিনি যে আসবেন আসলে তো আরো মারাত্মক তারা ওনার চড়াও হবে ও তাহে গিয়েছিল সুবিধা করতে পারি ওখান থেকে এখন আমরা তোমার বিরুদ্ধে আরো চড়াও হবো তো যায় রাজি আল্লাহ ভিত্ত ওনাকে বললেন কে ফেতুল হে আল্লাহ নবী আপনি এখান থেকে বেরিয়ে গেলেন তাদের যন্ত্রণা থাকতে পারলেন না এখন যে আপনি খালি হাতে ফেরত আসবেন কিভাবে আসবেন সামনের দিকে কি গতি হবে কি চিন্তা করছেন তখন মানে দুশ্চিন্তাগ্রস্ত আছেন যে এখন তো আরো মারমিতি হবে তিনি বললেন ইয়া জায়দ ইমা তারা ইন্দাউদ্দিন ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ তালা আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করবেন রাস্তা খুলে দেবেন উপায় বের করে দেবেন আল্লাহ তালাই প্রকাশিত সাহায্য করবেন এবং এই নবীকে আল্লাহ নবী করি ইমসালাম তখন আসলে আস্তে আস্তে হইতে আসছেন গাড় হেরার কাছে আসলেন সেখান থেকে খোদার একজন লোককে পাঠালেন আবদুল্লাহ ইমনি উরাইকে পাঠালেন আখনাস এমনি শারিক কাছে আখনা সবনে শারিক হলো মিত্র ওই মুহূর্তে ওনার উপরে হামলা করবে না কিন্তু আখনাথের কাছে প্রস্তাব পাঠালে আখানাস অস্বীকার করলো ওনাকে কোন প্রটেকশন দিতে রাজি হলো না তখন তিনি সোহাইল ইবনে আমার কাছে পাঠালেন সেও অস্বীকার করে ফেললো ওনাকে সাহায্য করতে রাজি হল না তখন তিনি পাঠালেন তিন নম্বরে দেখেন তিনি কিভাবে চেষ্টা করছেন চেষ্টা পরে চেষ্টা এরপরে তিনি মোতায় আদির কাছে পাঠালেন মেসেজ সেজন্য নবী মোহাম্মদ ঢুকলে কোরাইদের আক্রমণের কাছ থেকে প্রতিরক্ষার জন্য তাদের সঙ্গে সে ডিক্লার করে দেওয়া যায় আমি তাকে আশ্রয় দিয়েছি আমার লোক তোমরা তার দিতে পারবে না এই খবর শোনার পরে মোতায়ম রাজি হলেন এই আল্লাহবাকে আল্লাহ তৌফিক দিলেন তিনি বললেন যে যাও করলি মোহাম্মদিন ফালিহাতে মোহাম্মদ আসুক আমি এই নিরাপত্তার খবর তাকে দিচ্ছি তখন তিনি আসলেন নবী করিম সাল আলাই আগে মোতাম আদির সঙ্গে দেখা হলো মোতায়ম ঘরে নিয়ে আসলেন তাকে সকাল রাত্রে থাকলেন তিনি সকাল সকালবেলা মোতায় আদি নিজে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তার প্রায় ছয়টা ছয় থেকে সাতজন ছেলে ছিল জওয়ান তাগড়া এদেরকে নিয়ে রস্ত্র সজ্জিত হয়ে ওনাকে নবী মোহাম্মদকে সাথে নিয়ে মক্কায় ঢুকলেন কালেন বাড় এখানে আসলেন এসে বললেন মোহাম্মদ তুমি তা অফ করো কারণ ওনারা জানেন তা অফ করা লাগে তুফ তা অফ আর তার ছেলে থেকে বললেন তোমরা সাতজন সাত জায়গায় পজিশন নিয়ে থাকো অস্ত্র নিয়ে কেউ অ্যাটাক করলে তোমরা অ্যাকশন নিবা। তখন আবু সুফিয়ান তিনি তখন অমুসলিম মক্কাল লিডার দৌড়ে আসলেন মোতেমের কাছে মোতেম আপার মোতায় আপনি তো আমাদের দলের লোক এখন দেখি মোহাম্মদকে নিয়ে আসছেন অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আপনি কি তাকে আশ্রয় দিয়েছেন নাকি তার ফলোয়ার হয়ে গেছেন তার দিনে ঢুকে গেছেন কোনটা মোতেম পাল মুজির ন আমি তার দিনে ঢুকি নাই কিন্তু তাকে আমি গ্যারান্টি দিয়েছি কথা দিয়েছি তোমার তার কাছে হাত দিতে পারবে না তা করলেন এবং আবু সুফিয়ান তার মদরস চলে গেল মতে আদির কারণে তিনি আপাতত ওই মুহূর্তে তাৎক্ষণিকভাবে ভাবে ওনার উপরে কোন হামলা হল না এই কথা মোতেম ইবিনী আদি কিন্তু ইসলাম কবুল করার আগেই তার স্বাভাবিক মৃত্যু হয়ে যায় বেতারা কপালে জটলো না কিন্তু বদরের যুদ্ধের সময় মনে আসত কাফের সত্তর জন বড় বড় লিডার বন্দী হয়ে গেল তখন তিনি বললেন যে আজকে যদি মত ইবনে আদি জীবিত থাকতেন আর এই সবগুলো বন্ধু করে মুক্ত করে দাও আমি তার কথা রাখতাম চুক্তি এটা ছিঁড়ার জন্য ভঙ্গ করার জন্য তিনি অন্যতম উদ্যোগী ছিলেন আবার তাইব থেকে আসার পরে তিনি ওনাকে আশ্রয় দিয়েছেন এত ভালো মানুষ ছিলেন তারপরে তিনি এই কথাই উচ্চারণ করলেন যদি মোতায়বিনা আদি আজকে আমার কাছে বদরুজুদের মধ্যে পরে বলতেন তার কোথায় আসলেন এরপরে সাথে সাথে ওনার কষ্ট যাচ্ছে দাওয়াতিগত বেশি এগুচ্ছে না এই সময় আল্লাহ ওনাকে আরেকটি জগতে নেওয়ার জন্য ইসরা এবং মেয়েরাজ নিয়ে আসলেন এই ইসরা এবং মেয়রাজ কাহিনী আমরা ইশাআল্লাহ সিরাতে ভাগে আগামী সপ্তাহে শুনবো